জাবেের ইবনু আবদুল্লাহ আনসারি রাজিয়াল্লাহ দালাহু ওহী স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন একদা আমি হাঁটছি হঠাৎ আসমান হতে একটি শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম দেখলাম সেই ফেরেস্তা যিনি হেরা আমার নিকট এসেছিলেন আসমান ও জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট এতে আমি শঙ্কিত হলাম অবিলম্বে আমি ফিরে এসে বললাম আমাকে চাদর দ্বার আবৃত করো আমাকে চাদর দ্বার আবৃত করো অতপর আল্লাহ তাল্লাহ অবতীর্ণ করলেন হে বস্তাবৃত রাসুল উঠুন সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং শিও পরিধ বস্ত্র পবিত্র রাখুন অতপর অপবিত্রতা থেকে দূরে থাকুন সুরাম উদ্দাসীর আয়াত নম্বর এক থেকে পাঁচ অতপর ওয়াহি পুরোদমে ধারাবাহিকভাবে অবতীর্ণ হতে লাগল আবদুল্লাহ ইবনে মাসুদ রহমদুল্লাহ আল্লাহ অনুরূপ বর্ণনা করেন